লমদুল্লাহাম রসুল বারিকম তলিমান কসিরা আলহামদুলিল্লাহ গতদিন আমরা আলোচনা করেছিলাম রুসুল ইসলামের পূর্ববর্তী আরবদের প্রেক্ষাপট নিয়ে আরবদের অবস্থা এবং কোথা থেকে আরবরা আরবদের জন্ম রসুমের পূর্ববর্তী বংশধর এবং ধারাবাহিকতা আজকে আমরা ইনশাল্লা আলোচনা করব আরবের ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে সেই সময় আরবদের আশেপাশে যে শক্তিগুলি রাজনৈতিক শক্তিগুলি ছিল তার মধ্যে একটা শক্তি ছিল মুলকুর রোম মুলকুর রোম হচ্ছে রোমান ইস্টার্ন রোমান এম্পায়ার রোমানরা মূলত দুই ভাগে বিভক্ত ছিল ওয়েস্টার্ন রোমান এম্পায়ার আর ইস্টার্ন রোমান এম্পায়ার ইস্টার্ন রোমান এম্পায়ার এদেরকে বেজেন্টাইন সাম্রাজ্য নামেও পরিচিত এরা বার্জেন্টাইন সাম্রাজ্য নামেও পরিচিত এরা মূলত ভূমতসাগরীয় পূর্ব ভূমতসাগরীয় অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল ইউরোপে দক্ষিণাঞ্চল অর্থাৎ হাঙ্গেরি থেকে হাঙ্গেরিয়া থেকে গ্রিস হয়ে কুস্তান্তিন অর্থাৎ কনস্তান্টিনের পর বর্তমান যাকে আমরা ইস্তাম্বুল নামে জানি इस्तम्बुल विस्तृत छ इस्तम्बुल शाम हम बर्तमान सीरिया फिलस्त लेबानन और जर्डान यलटा के शाम बाम उत्तर मिसर आलेक्जान्ड्रिया অর্থাৎ অর্থাৎস্কান্দারিয়া তৎকালীন নাম ইস্কান্দারিয়া ইস্কান্দারিয়া পর্যন্ত উত্তর উত্তর আফ্রিকার বিশেষ করে উত্তর মিশরীয় কিছু অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল এরা মূলত খ্রিস্টান ধর্মের অবলম্বী ছিল রোমানরা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল আর এদের যে সমসম সম শক্তিসম্পূর্ণ বা শক্তি সম্পূর্ণ আরেকটা এম্পায়ার ছিল তা হচ্ছে গিয়ে মুলকুল ফারেস অর্থাৎ পার্শিয়ান এম্পায়ার এরা ছিল মূলত খোরাসান ইরান বর্তমান ইরান এবং বর্তমান ইরাক এই অঞ্চল অঞ্চলটা তাদের দখলে ছিল এরা ছিল অগ্নিপূজারি এবং প্রচন্ড শক্তিশালী এম্পায়ার ছিল তারা যুদ্ধের মধ্যে রোমানদের এবং পার্শিয়ানদের মধ্যে ব্যাপক যুদ্ধ ধারাবাহিক যুদ্ধ দীর্ঘদিনের যুদ্ধ ছিল শামের এই অঞ্চলটাকে দখল শামের একটা অঞ্চল কখনো রোমানদের হাতে চলে আসে কখনো পার্শিয়ানদের হাতে চলে আসে আর শাম থেকে রোমানরা কখনো কখনো ইরাককে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে আর কখনো কখনো পার্শিয়ানরা ইরাককে দখল করে আবার শামের অঞ্চলটাকে দখল করার চেষ্টা করে এই নিয়ে তাদের মধ্যে দীর্ঘ শতাব্দী থেকে শতাব্দীর যুদ্ধ চলতেছিল আরেকটা শক্তি ছিল সেটা হচ্ছে হাবাসা অর্থাৎ বর্তমান ইথিওপিয়া হাবাসারা ব্ল্যাক ছিল আফ্রিকান এরা মূলত খ্রিস্টান এরা রাজারা ছিলেন এবং এদের সাথে রোমানদের সম্পর্ক ভালো ছিল রোমানরা ধর্মীয় কারণে অপরকে সাহায্য করত এরা ইয়ে ছিল একটা মিক্সড কালচার ওই জায়গাতে মূলত ইহুদিরাও ছিল নাসারা অর্থাৎ খ্রিস্টানরাও ছিল আর প্রাচীন আরবরাও ছিল একটা সহ নিয়ে তারা ওখানে বসবাস করতেন আর ইয়েমেন থেকে শুরু করে আহ পর্যন্ত বর্তমান গাঁজা অর্থাৎ শামের বর্তমান যে ফিলিস্তিনের গাঁজা তৎকালীন শামের গাঁজা এই পর্যন্ত একটা বিজনেস রুট ছিল আরবদের মধ্যে এবং আজামিদের মধ্যে একটা বিজনেস রুট ছিল যার সেন্টার পয়েন্ট ছিল মাক্কা মাক্কা থেকে মক্কার অধিবাসীরা বছরের অর্ধেক মাস মক্কা থেকে তাদের মালপত্র সানাতে নিয়ে আসে অর্থাৎ ইয়েমেনের সানাতে নিয়ে আসে সানাতে বিক্রি করে এবং সানা থেকে তারা মাল কিনে কিনে আবার এটাকে মক্কায় বিক্রি করে মক্কায় বিক্রি করে মক্কা থেকে যে অর্থ আছে সেই অর্থ নিয়ে এবং বা সানা থেকে যে মালপত্র তারা করে নিয়ে আসছে সেইটাকে তারা গাজায় নিয়ে চলে যেত সামের দিকে গাঁজায় তো এবং গাজাতে বিক্রি করতেন এবং গাজা থেকে ইউরোপিয়ান মাল তারা খরিদ করতেন সেটাকে নিয়ে আবার মক্কায় ফিরে আসতেন এবং মক্কা থেকে আবার সেটা সানা অর্থাৎ ইরাকের ইয়েমেনের সানাতে বিক্রি করতেন এই ছিল তাদের বিজনেস রুট যেটার মধ্যে মালপত্রগুলি গাজাতে অর্থাৎ ইউরোপে যেত এবং ইউরোপের মালগুলি আবার ইয়েমেনে আসত ইয়েমেন থেকে এগুলি হাবাসায় যেত ইয়েমেন থেকে হাবাসা অর্থাৎ ইথিওপিয়া বর্তমান ইথিপিয়া যেত আবার ইথিপিয়ার মালগুলি আহ ইয়েমেনে আসত তো ইথিপিয়া ইয়েমেন মাক্কা গাজা আবার মাক্কা আবার সানা এবং ইপিয়া এই ছিল তৎকালীন মূল বিজনেস রুট এছাড়াও ইন্ডিয়া ছিল অন্যান্য ছিল সেগুলির প্রভাব আসলে এটার মতো শক্তিশালী প্রভাব ছিল না এটা ছিল তৎকালীন আরবদের একটা বেসিক অবস্থা এরপরে ধর্মীয় অবস্থা থেকে কথা চিন্তা করলে আরবদের মধ্যে মূল মূলত তিনটা ধর্ম খুব বেশি প্রভাবশীল ছিল একটা হচ্ছে গিয়ে আরবদের মূর্তি পুজারী ধর্ম একটা ছিল খ্রিস্চান খ্রিস্টানিটি আর একটা ছিল জুডাইজম বা ইহুদি ধর্ম। ধর্মটাই ছিল কিন্তু অগ্নি বা অন্যান্য যে সংস্কৃতিগুলি ছিল পার্সিয়ানদের মধ্যে থাকলো সেটা আরবদের মধ্যে খুব একটা শক্তিশালী প্রভাব ছিল না তার আহ মূলত ইসমাইল আসলাম যখন মক্কাকে ইসমাইল আসলামের বংশধর এবং জুরহমগতরা যখন মক্কাকে আবাদ করেন তখন তারা তৌহিদুর করেছিলেন প্রায় দুই হাজার বছর জুরহুম গোত্র যখন মক্কাকে শাসন করে মক্কা তাহিদের উপরে ছিল হ্যাঁ তাদের মধ্যে কুসংস্কার গতদিন আলহামদুল্লাহ আমরা আলোচনা করেছিলাম যে হোজা গোত্র কিভাবে জুরহুমদেরকে মক্কা থেকে উচ্ছেদ করে হোজা প্রায় কয়েকশো বছর মক্কা নেতৃত্ব করেন আর মধ্যেও প্রাথমিকভাবে খোজারাও সততার মধ্যে ছিলেন এবং তাওহিদকে গ্রহণ করেছিলেন এরপরে ধীরে ধীরে তাদের মধ্যেও করাপশন আসে তাদের মধ্যেও দুর্নীতি এবং জুলম তাদের মধ্যেও প্রকাশ পায় হোজাদের একজন নেতা ছিলেন আমর বিন লোহাই আল হোজাই আমর বিন লোহাইয়াল খোজাই হোজাগত একজন নেতা ছিলেন তিনি এত বেশি প্রভাবশালী ছিলেন যে তার কথাই ছিল হোজাগতের জন্য আইন তার কথাই ছিল হোজাগতের জন্য আইন আর তিনি তার ডাপট এবং প্রভাব এবং তার গ্রহণযোগ্যতা এত বেশি ছিলেন যে তিনি কোনো ভুল করলো সেটা তাদের জন্য ধর্ম হয়ে দাঁড়াতো আমার বেন লোহাই যখন সিরিয়া যান তখন তিনি দেখলেন যে ওইখানে কিছু মূর্তি বিক্রেতারা মূর্তি বিক্রি করছিলেন বিশাল এক মূর্তির সামনে তিনি দাঁড়িয়ে বললেন যে এটা কি মূর্তি বিক্রেতা বললেন এটা হচ্ছে হুবল হুবল এর কি কাজ এটা কেন মানে এটা কি করে বললেন যে এইটা হচ্ছে আমাদের এবং আল্লাহর মধ্যেকার সুপারিশ করে সুপারিশ করে এবং আমাদের আমুর বিন লোহাই আল বলেন যে এক্সেলেন্ট এইটাই আমার দরকার ঠিক আছে এই হুবুলকে আমি কিনে নিতে চাই তিনি সিরিয়া থেকে হুবুলকে কিনলেন এবং মক্কায় নিয়ে আসলেন এবং মক্কায় তা প্রতিস্থাপন করলেন এবং মক্কার মানুষ এটাকে সাদর গ্রহণ করলেন এবং হুবলের পূজা শুরু করলেন মক্কা ছিল আরবের প্রাণ কেন্দ্র যার ফলে মক্কাতে কোনো কিছু ঘটলে বা মক্কাতে কোনো নতুন সংস্কৃতি আসলে সেটা পুরো আরবের মধ্যে ছড়িয়ে পড়তো মানুষ হজের জন্য মক্কাতে আসতেন মানুষ ব্যবসার জন্য মক্কাতে আসতেন এবং মক্কা থেকে যে কোনো কিছু শিখে সেটা তাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিতেন আবার তাদের সমাজে কোনো কিছু হলে সেটা মক্কা পর্যন্ত পৌঁছে দিতেন এই ছিল তখনকার অবস্থা तो हूबुल के लिए जो इबादत शुरू है हुबल जन छ मक्कार इबादत गुजार लोकर का अर्थात मुस्टेक सेंटर अफ फोकास तर मनोजे केंद्रबिंदु তখন অন্য কিছু লোক তারা চেষ্টা করলেন যে এটাকে আরো ইনোভেট করার আরো নতুন কিছু করার এর মধ্যে তারা কি করলেন নতুন নতুন মূর্তি বানানো শুরু করলেন এবং এই মূর্তিগুলি আরবের বাইরের মানুষদের কাছে করলেন মূর্তি বিক্রি করা তখন একটা ব্যবসা হিসেবে দাঁড়িয়ে যায় এবং তাদের মধ্যে সুন্দর সুন্দর মূর্তিগুলি যেগুলি একটু সুন্দর হয় বেশি আহ প্রশংসা পায় সেই মূর্তিগুলিকে নিয়ে মক্কার মধ্যে প্রতিষ্ঠা করেন কার চারপাশে Uh, स्थापन करेंटा पर्यामस्था रहे मक्कार अर्थात कबार चारोपे तीन सौ मूर्ति तीन सौ मूर्ति एम भाव बसाना जो एवरी डीक्शन शीर्क वज इन एवरी डेक्शन থেকে কাবা থেকে যেদিকেই তাকাই সেদিকেই মূর্তি কোন না কোনো মূর্তি কোন না কোন না কোনো কাজ এই মুহূর্তে এইটার জন্য বিখ্যাত ওই মূর্তি ওইটার জন্য বিখ্যাত কোনটা বৃষ্টির জন্য কোনোটা খাবারের জন্য কোনটা মানুষের সুস্থতার জন্য এক একটার জন্য মানুষ এক মূর্তির পিছনে আহ সময় দিত এবং একটা মূর্তিকে ইবাদতরতেন এইটা এমন এক পর্যায়ে গিয়েছে যে মূর্তিগুলিকে মানুষ পোর্টেবল আহ শুরু করেছে ছোট আকৃতির যেটাকে নিয়ে যদি হুবলে গাছের মানুষ আসতে না পারে বা ব্যবসার জন্য বাইরে চলে যায় তখনও যাতে তার সাথে একটা মূর্তি থাকে সেই জন্য ছোট ছোট মূর্তি তারা বানিয়ে এই মূর্তিকে সঙ্গে করে নিয়ে যেতেন এবং যেখানে তাদের প্রয়োজন হতো এই মূর্তিকে সামনে রেখে ইবাদত করতেন অমর রাজি তালানুদ অমর রাজিউ যখন ইসলাম কবুল করেননি ইসলাম কবুল করার পরে তিনি একদিন হাসছিলেন তারপরে একদিন একটু পরে কাঁদছিলেন साहब रिजेश क्यों हासिल जो इसलम ग्रहण कर ग्रहण कर पूर्व एक दिन मक्कार बफरे गोर जो छोटो आ, माबुद छो छोटो मूर्ति संगे कर भूल ग तो किस खजूर छजूर गुली के मोल्डिंग खेजूर गी के दिए एक मूर्ति बन এবং এই মূর্তিকে সামনে রেখে আমি আমার ইবাদত সন্ধ্যাকালে নিবাদত বা নিবাদত ইবাদতটা সেরে ফেলি তারপর যখন শেষ রাতে আমার খিদে লাগে তখন সেই মূর্তিগুলিকে ভাঙি এবং ভেঙে সেই মূর্তিগুলিকে মূর্তি থেকে খেজুর নিয়ে আমি খেয়ে ফেলি এত বোকা ছিলেন আসলে ইসলাম মানুষকে এই সম্মানে উন্নীত করেন যে অমর রাধী তালানো যে অমর রাধী তালানো নিজের হাতে বানানো মূর্তি খেজুর দিয়ে বানানো মূর্তিকে ইবাদত করতেন আবার খিদে লেগে গেলে সেই মূর্তিকেই ভেঙে করতেন এরকম নিবার একজন মানুষ তার দ্বারা আসলে দুনিয়াতে কি আশা করা যায় অথচ ইসলাম কবুল করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তালা তাকে এত বেশি সম্মানিত করেছেন যে পৃথিবীতে এত বড় সাম্রাজ্যের অধিকারী ছিলেন তিনি এত বড় সাম্রাজ্যকে পরিচালনা করেছেন যে এইটা মানব হিস্ট্রির মধ্যে এর কোন উদাহরণ নেই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এইভাবে নিজের দেশের মানুষের কাছে এবং নিজের বাইরের মানুষের কাছে এতটা বেশি প্রভাবশালী কোনো ব্যক্তি মানব হিস্ট্রির মধ্যে মানব ইতিহাসের মধ্যে এখনো পর্যন্ত জন্মগ্রহণ করেনি এই কথা শুধু আমরা না অমুসলিমরাও অমুসলিমরাও অকপটে স্বীকার করে ফর এক্সাম্পল গান্ধী মহাত্মা গান্ধী তার নিজের কিতাবের মধ্যে বলেছেন যে অমর রাজু উদ্যাল সম্পর্কে অত্যন্ত উচ্চাঙ্গিক প্রশংসা করেছেন এরকম অনেক এক্সাম্পল আমরা দিতে পারি অমর রাজি আল্লাহ একমাত্র ইসলামের কারণেই প্রভাবশালী করেছেন অথচ সেই সময় যদি তিনি ইসলাম কবুল না করতেন অতটুকু কি মানে কতটুকু আগে বাড়া অমর রাজি তাল পক্ষে সম্ভব হতো আহ কিছু কিছু ওলামা কারাম কোনো কোনো ওলামা কেরাম বলেন যে অমর যদি ইসলাম কবুল না করতেন তাহলে হয়তো আরবের কোন একটা গোত্রের প্রধান হতে পারতেন তার নিজের গোত্রের প্রধান হতে পারতেন আবার কেউ কেউ বলেন যে হয়তো বা সে সর্বোচ্চ যদিও খুবই ইম্পসিবল ছিল সর্বোচ্চ কোরাইশ গোত্রের প্রধান হতে পারতেন পারত কোরাইশ গোত্রের প্রধান হতে পারতেন কিন্তু বেশিরভাগ ওলামা কম বলেন যে না মক্কার কোরাইশদের প্রধান হতে গেলে তার চেয়ে অনেক শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি তখন ওই জামানায় মক্কাতে ছিলেন যারা কখনোই অমরকে কোরাইশদের প্রধান হিসাবে মেনে নিতেন না আবু সুফিয়ান ছিলেন যার সামাজিক মর্যাদা অনেক বেশি ছিল আবু জাহেল ছিলেন আবু জাহেলের পুত্র একরামা ছিলেন আবু সুফিয়ানের পুত্র এবং অন্য যারা ছিলেন তারাই হয়তো ওই জায়গাটা দখল করতেন ওমর হয়তো সেই জায়গায় কখনোই পৌঁছাতে পারতেন না কিন্তু ইসলাম ইসলামের কারণে শুধু মক্কার কুরেশ দেন না শুধু আরবেন না পুরা বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের প্রধান হিসাব আল্লাহ তালা তাকে কবুল করেছেন যার প্রভাব এখনও পর্যন্ত আমাদের মধ্যে বিদ্যমান আহ রসলাম বলেন যে আমি জাহান নামের মধ্যে যে সে তার নারী ভুড়ি কে টেনে জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে তার চলছে এবং জাহান নামের গভীরতম খাদের মধ্যে তাকে আল্লাহ তালা ঢুকিয়েছেন কারণ সেই প্রথম বনু ইসমাইলের মধ্যে বনু ইসমাইলের মধ্যে মূর্তি পূজার প্রচলন করে এবার আমরা দেখি ইহুদি ধর্ম কিভাবে আসে মক্কার মধ্যে বা আরবের মধ্যে মূলত বাচ্চা ছিলেন আসাদ থেকে হয়ে ব্যবসার জন্য তা তিনি মদিনায় তার সন্তানকে রেখে মদিনায় একজনের কাছে তার সন্তানকে রেখে শামে চলে যান ব্যবসার জন্য মদিনাওয়ালারা জেলাসির কারণে হোক যে কোনো কারণে হোক সে সন্তানকে হত্যা করে ফেলে যখন শামে তাব্বান আসাদ ঘটনা শুনেন তা নিয়ে গাজা থেকে বা ফিলিস্তিন থেকে মদিনার দিকে আক্রমণের জন্য আসেন অগ্রসর হন তখন দুইজন ইহুদি আলেমের সাথে মোদিনার কাছাকাছি অঞ্চলে তার দেখা হয় দুজন আলেম বলেন দুজন আলেম তাকে মদিনা আক্রমণের ব্যাপারে নিষেধ করেন এবং অনুরোধ করেন এবং বলেন যে এইটা একটা পবিত্র জমিন এবং এই জমিনকে আল্লাহ তালা হেফাজত করবেন আপনি যদি তার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করেন আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবেন বলেন কেন বলেন যে এইখানে আমাদের কিতাব বলে যে এইখানে আমাদের শেষ নবী আবির্ভাব হবে এবং এই জন্য এই জায়গাটাকে আল্লাহ তালা হেফাজত করবেন অতএব আপনি এই জায়গায় আক্রমণ চালাবেন না তাব্বান আসাদ কনভিনসড হন তা এইটাতে সম্মত হন এবং সম্মত হয়ে তিনি মোদিনায় আসেন মোদিনায় আক্রমণ তো করেনি তিনি ইহুদি ধর্ম ব্যাপারে জানার চেষ্টা করেন জানার পরে সেই ইহুদিদেরকে বলেন ঠিক আছে তুমি আমার সাথে ইয়েম এনে চলো তোমরা আমার সাথে ইয়েম এ চলো ইয়েম তোমরা তোমাদের এই ধর্মকে প্রচার করো যাতে আমরাও আহ সম্পর্কে জানতে পারি সেই দুজন র্যাবাই বা ইহুদি আলেম যারা ছিলেন পন্ডিত যারা ছিলেন তারা রাজি হলেন তিনি মদিনা থেকে এবার মক্কা পার হয়ে হয়ে এবার আসবেন আহ হাওয়াজিন গোত্র হয়ে আসবেন ইয়েমেনের দিকে হাওয়াজেনরা এরা ছিল আসলে হুনায়নের আমরা হুনায়নের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব আর পরে হুনায়নের যুদ্ধটা যেখানে হয় এই অঞ্চলটায় হাওয়াজিন গোত্র থাকে এই হাওয়াজিনরা ছিল কুরাইশদের ব্যাপারে প্রচন্ড ভাবে জেলাস ঈর্ষান্বিত কোরাইশদের সাথে তাদের একটা জেলাসি সম্পর্ক ছিল ঈসার সম্পর্ক ছিল তারা চাইছিলেন যে কোরাইশদেরকে কোনোভাবে এই তাপানাস দ্বারা আক্রমণ চালায় তাপবানকে দিয়ে কুরাইশকে কে আক্রমণ চালায় এবং তাপবানকে তারা কনভেন্স করার চেষ্টা করেন আর তাব্বান আসাদও সম্মতি দেন এবং তিনি মক্কাকে আক্রমণ করার জন্য যখন পরিকল্পনা করেন তখন এই দুইজন ইহুদি পণ্ডিত তারা বলেন যে এইটাও আরেকটা পবিত্র ভূমি এইটাও একটা পবিত্র ভূমি এইটাকে আল্লাহ হেফাজত করবেন অতব আপনি এখানে আক্রমণ করবেন না বরং আপনি এখানে আক্রমণ না করে আপনার উচিত এই মক্কাকে মক্কা গিয়ে তো অফ করা তো তিনি বললেন যে ঠিক আছে। তোমাদের কথা মেনে নিচ্ছে আমি তো অফ করতে যাই সঙ্গে আমার সাথে চলো তা বললেন যে না আমাদের পক্ষে কেন যাওয়া সম্ভব না বললেন কেন বললেন যে দেখেন আমরা সম্ভ্রান্ত আলেম আমাদের জন্য শোভা পায় না এমন জায়গায় যাওয়া যেখানে মূর্তি পূজা হয় তিনি বলেন ঠিক আছে তাব্বান আসাদ সেই হুদি পণ্ডিতদের কথা রাখেন এবং তিনি মক্কায় আক্রমণ চালান না বরং মক্কায় তো যান এবং উপরে তিনি ঢেকে দেন অর্থাৎ গিলাফ দ্বারা ঢেকে দেন তিনি সর্বপ্রথম যিনি মক্কাকে বায়তুল্লাহকে গিলাফ দ্বারা ঢেকে দেন এবং এর পরবর্তীতে এই গিলাফের উপর আরেকটা গিলাফ এবং তার পরবর্তীতে আরেক গিলাফ প্রতি বছর গিলাফ দিয়ে ঢাকা হতো এবং গিলাফের ওজন এই পরিমাণ হয়ে যায় যে বায়তুল্লার যে কনস্ট্রাকশন বায়তুল্লার যে ছোট ঘরটা এই ঘরটা কাবা কাবার জন্য এতগুলি গিলাফের ওজন বহন করা কঠিন হয়ে যায় যার ফলে কোরাইশরা এইটাকে পরবর্তীতে খুলে ফেলেন এবং একটা গিলাফি ব্যবহার করতেন পরবর্তীতে একটা একটা করে গিলাফি ব্যবহার করতেন এবং এখনো পর্যন্ত বাৎসরিক একটা গিলাফি আমরা বায়তুল্লাকে ব্যবহার করতে দেখি প্রতি বছর হজের মৌসুমে এই গিলাফকে পরিবর্তন করা হয় তাব্বান তিনি ইয়েমেন ফিরে যান এবং দুই ইহুদিকে আহ সেখানে দাওয়াতের জন্য সর্বরকম সুযোগ সুবিধা দেন এবং ইহুদিরা তখন দাওয়াত দিতেন বাইদ ইহুদিরা একটা সময় তাদের ধর্মের দিকে মানুষকে দাওয়াত দিতেন এখন যদিও তারা দেওয়া দেন না ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য ব্লাড লেন এটার রিকোয়ারমেন্ট অর্থাৎ রক্তের সম্পর্ক একজন ইহুদি হতে গেলে একজন ইহুদির রক্তের সম্পর্ক জরুরি অর্থাৎ তাকে বনি বনি ইসরায়েল হতে হবে ইসরায়েলের বংশধর হতে হবে আপনাদের কাছে মনে হতে পারে যে যে ইহুদিরা তাব্বান আসাদকে মদিনা আক্রমণের ব্যাপারে নিষেধ করেন তারা সেই মদিনার এখানে কি করছিলেন মূলত রোমান সাম্রাজ্য যখন বাইতুল মোকাদ্দেশ দখল করে ফিলিস্তিনের বাইতল মুস দখল করেন ইহুদের ইহুদিদের কাছ থেকে তখন তারা সেইখানকারকে ওই জায়গা থেকে উচ্ছেদ করেন এবং আগে বলেছিলাম যে রোমানরা খ্রিস্টান ছিল রোমানদের জন্য বাইতুল মোকাদ্দ একটা পবিত্র ভূমি তো তারা বাইতুল মোকাদ্দেশ দখল করেন এবং ইহুদিদেরকে উচ্ছেদ করেন আর ইহুদিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন এবং ইহুদিদের মধ্যে কেউ কেউ তাদের কিতাবে বর্ণিত তাদের শেষ নবী অর্থাৎ আমাদের মুহাম্মদ মোহাম্মদ সাল্লা এই শেষ নবীর আগমনের ব্যাপারে যেই জায়গাতে আগমন করবেন সেই জায়গায় খুঁজে বেড়াচ্ছিলেন আর তাদের বর্ণিত যে আলামতগুলি আছে শেষ নবী আসার জায়গার সম্পর্কে যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনার সাথে মদিনা হুবুহু মিলে যায় যার ফলে তারা মদিনা এবং তার আশেপাশের অঞ্চলগুলিকে নিজেদের বসতি নিজের অঞ্চলগুলিতে নিজেরা বসতি স্থাপন করেন মদিনার আশেপাশে যে তিনটা গোত্র ইহুদি গোত্র বসতি স্থাপন করে তাদের মধ্যে একটা ছিল বনু কাইনুকা একটা হচ্ছে বনু নাদেব একটা হচ্ছে বনু কোরাইজা এই তিনটা গোত্র মূলত মদিনার মধ্যে বা মদিনার আশেপাশে বসতি স্থাপন করেন এরা মদিনাতে শেষ পর্যন্ত ছিলেন ইসলাম আসার পরে রসুস্লাম হিজরত করে আসার পর পর্যন্ত তারা ছিলেন এবং রসলামের সাথে তাদের তিনটা গোত্রের সাথে দ্বন্দ্ব হয় এবং তাদেরকে নিজে হিসেবে থেকে উচ্ছেদ করেন এবার জেলেন এই আরবের মধ্যে খ্রিস্টানিটি কি করে আসে মূলত তাব্বান পরে তার সন্তান আরবে ইয়েমেনের বাদশাহী স্থানটাকে দখল করেন এবং সেই হয়। আর দু নওয়াজ ছিল জাদুবিদ্যার দ্বারা সমাজকে পরিচালনা করতেন করাপ্টেড ছিলেন তার অধীনস্থ জাদুকররা সমাজকে পরিচালনা করার জন্য তাদের জাদুকে ব্যবহার করতেন সেই সময় একজন নাসারা পণ্ডিত অর্থাৎ খ্রিস্টান পণ্ডিত সেইখানে ইসাল আসলামের ধর্মকে প্রচার করা শুরু করেন মূলত ইসা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খুব দ্রুতই ইসাল আসলামের যে মূল শিক্ষা সেটা থেকে তার অনুসারীরা সরে পড়েন এবং তারা গুমরাহ হয়ে যায় আর তাদের মধ্যে থেকে যারা সামান্য পরিমাণ ইসার আসলামের ধর্মকে সামান্য কিছু মানুষ যারা ছিলেন ইসার আসলামের মূল শিক্ষাকে গ্রহণ করেছিলেন এবং প্রচার করতেন তারা সমাজের বিভিন্ন জায়গায় মাইনরিটি হিসেবে বসতি স্থাপন করেন এবং খুবই অল্প প্রভাবে অল্প ব্যাপ্তি নিয়ে তারা দাওয়া কাজ পরিচালনা করতেন তাদের মধ্যে একজন ইয়েমেনে এসে দেওয়া দিচ্ছিলেন তার খবর যখন দুন আওয়াসের কাছে আসে সন্তান আওয়াসের কাছে আসেন তখন তিনি দুন আওয়াজ এই ধর্মের প্রচারকে ব্যান করেন নিষিদ্ধ ঘোষণা করেন যার ফলে সেই ব্যক্তি গোপনে ইবাদত করতেন এবং গোপনে একটা ছোট জায়গার মধ্যে অল্প পরিসরে তিনি দাওয়া দিতেন দুন আওয়াসের যে প্রধান মন্ত্রী যারা যার দ্বারা সবচেয়ে বেশি জাদুর যে প্রভাব প্রধান জাদুকর যে প্রধান জাদুকর ছিলেন দুন আওয়াসের অধীনস্থ তিনি যখন বৃদ্ধ হন তিনি বলেন যে আমি তো কিছুদিনের মধ্যে মারা যাব আমি চাই মৃত্যুর আগে আমার একজন শিষ্য তৈরি করে যেতে যে শিষ্যকে আমি আমার সব গোপন টেকনিকগুলি শিখিয়ে দিব গোপন বিদ্যাগুলি শিখিয়ে দিব এবং পরবর্তীতে তাকে আপনি ব্যবহার করতে পারবেন এই জন্য তারা একটা বাচ্চা একটা অল্প বয়স্ক ছেলেকে খুঁজেন শিক্ষা নবীশ হিসাবে এবং একজন প্রখর মেধাবী একজন ছেলেকে খুঁজে বের করেন এই বাচ্চা এবং দুন আওয়াসের গল্প এইটা সাই মুসলিমের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা গল্পটা এসেছে যেই ব্যাপারে আল্লাহতালা সুরা বুরুজের মধ্যে এই গল্পটার ব্যাপারে ইঙ্গিত করেছেন দীর্ঘ গল্প ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ গল্প পরিকল্পনা অনুযায়ী এই ছেলে প্রতিদিন সকালবেলা বাদশার দরবারে অর্থাৎ জাদুঘরের দরবারে আসে জাদু শিক্ষা গ্রহণ করে এবং রাতেবেলা বাড়ি ফিরে যায় এই ছেলে যখন বাসা থেকে জাদুঘরের বাসা যায় এই যাওয়ার পথের মধ্যে পড়ে হচ্ছে সেই নাসারা পণ্ডিতের ঘর নাসারা পণ্ডিতের বাড়ি একদিন এই ছেলে যখন এই নাসারা পণ্ডিতের বাড়ি দিয়ে অর্থাৎ খ্রিশ্চান পন্ডিতের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন তার কানে এমন কিছু কথা আসে যেটা তার হৃদয়কে প্রভাবিত করেন এবং তখন সেই নাসারা পণ্ডিতের কাছে আসে এসে আরো বেশি শোনার জন্য আগ্রহ প্রকাশ করেন তখন বলেন যে আমি তো এইরকম অবস্থায় আছি আমি সকালবেলা বেরিয়ে যাই আবার রাতে ফিরতে হয় আমার তো সময় নেই আমি কি করে আপনার থেকে আরো কিছু শিখতে পারি এই পণ্ডিত বললেন যে তুমি সকালবেলা যখন বাদশার দরবারে যাও বা জাদুঘরের দরবারে যাও তখন আমার এখানে এসে কিছু সময় শিখে যাও আর বাদশা যখন বলবে বা যাদুঘর যখন বলবে দেরি কেন হয়েছে তখন তুমি বলো যে আমার বাসা থেকে দেরি হয়ে গেছে আবার যখন দরবার থেকে তুমি বাসায় ফিরে যাও ফিরে যাওয়ার সময় তুমি আমার কাছ থেকে শিখে দিও বাসার মানুষ যদি বলে দেরি কেন হয়েছে তুমি দিও যে দরবার থেকে আসতে এইভাবে তুমি প্রতিদিন সকালে কিছু সময় রাতে কিছু সময় আমার কাছ থেকে শিখে যেতে পারো ছেলে এটাতে রাজি হয় এবং এইভাবে শিখতে থাকে প্রতিদিন একদিন এই বালক বাজারে যায় বাজারে গিয়ে দেখে যে একটা জন্তু বাজারের মধ্যে প্রচন্ডভাবে হাঙ্গামা শুরু করেছে এবং তস করে দিচ্ছিল বাজারকে আর ওইখানকার বাজারের মানুষ শত চেষ্টা করে জন্তুকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তখন এই বালক একটা পাথর নেয় পাথর নিয়ে আল্লাহ তাল কাছে দোয়া করেন ইয় আল্লাহ আমি জানতে চাই কে সঠিক রাস্তায় আছে এই জাদুকর না আমি যে শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করছি সেই খ্রিস্টান পণ্ডিত যদি এই খ্রিস্চান পণ্ডিত সঠিক হয় তবে আপনি এই দানবকে নিয়ন্ত্রণ করেন এই কথা বলে দানবের গায়ে এই জন্তুর গায়ে পাতর মারে এবং তৎক্ষণাৎ মারা যায় এই ঘটনার পর ছেলে বুঝতে পারে যে খ্রিশান পণ্ডিত আসলে হকের উপরে আছে সেই সঠিক রাস্তায় আছে তখন তিনি সে গিয়ে এই খ্রিশ্চান পন্ডিতকে যা বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটছে তখন এই পণ্ডিত বলেন যে আমার ছেলে তোমাকে নিশ্চয়ই আল্লাহ তালা পরীক্ষা নেবেন আল্লাহ তালা নিশ্চয়ই তোমাকে পরীক্ষা নেবেন তুমি এমন একটা অবস্থায় উঠেছো এমন এক দরাজা হাসিল করেছো যে দ্বারাজা হাসিল করার পরে অবশ্যই আল্লাহ তালা পরীক্ষা করেন মূলত আমরা মুসলমান ভাই যারা আছেন আমরা যারা দাওয়াত দেই আমরা যারা ইসলামের কথা বলি আমাদের অবস্থা আল্লাহ তালার দিকে যতটা ঘনিষ্ঠ হবে আমরা দাওয়া দিয়ে বা কাজ করে যতটা আল্লাহর দিকে ঘনিষ্ঠ হতে পারবো ততটা বড় পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হবে এইটাই আল্লাহ তালার শুননা আল্লাহ যাচাই করে নেন আমাদের বক্তব্যে আমাদের কাজে যা আছে তা আসলে সত্য কিনা আল্লাহ তালা যাচাই করে আমাদেরকেই দেখিয়ে দেন যে আসলে তুমি সত্যবাদী ছিলা না তুমি মিথ্যাবাদী ছিলা তো আল্লাহ তালা এই বালককে পরীক্ষা করবেন এইটা যখন পণ্ডিত বললেন पंडित बोलेंदारंडा तरह क्या क्या से निजे बात चेष्टा कर मूलत मोटे भीरु लोक छे मोटे कपुरुष छा तीन निरापतार कारण बात संशोधन करें তিনি যেমন সাহসী ছিলেন সঙ্গে সঙ্গে বিজ্ঞ ছিলেন যার ফলে তিনি নিরাপত্তার ব্যাপারটাকেও গুরুত্ব দেন এই বালক যখন দরবারে আসেন তখনই বালকের কাছে দরবারের যে দুন আওয়াজের এক বন্ধু ছিল বৃদ্ধ বন্ধু সেই দুন আওয়াজের বন্ধু ছিল অন্ধ সেই অন্ধ বৃদ্ধ ব্যক্তি এই বালকের কাছে আসে এসে বলে যে তুমি আমাকে সুস্থ করে দো আমি আবার দুনিয়াকে দেখতে চাই आ, तो तो चान आल्ला दें तक से दून आवास जाए बादशार गशाह जन देखे वृद्धर चो देखते तक क्या तुम्हें सुस्त कर लो जिन्ह छोड़ रब आल्ला क्षिप्त क्षिप्तर वृद्धि कथा शिखिए कथा नतुन दवा तुम्हें शिखे अत्याचार एक बृद्धा ऐलें कथा प्रकाश कर दे তখন বাচ্চা ছেলেকে অ্যারেস্ট করা হয় এবং বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করা হয় বাচ্চা ছেলেকে বাচ্চা তখন এই পাদ্রিকে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করে রিমান্ডে আনেন এবং প্রচন্ডভাবে অত্যাচার করেন তাকে বলা হয় তার ধর্মকে ত্যাগ করতে এই পণ্ডিত খ্রিস্টান পণ্ডিত তখন আসলে তার প্রকৃত সাহসকে দেখান এবং প্রকৃত মজবুতিকে দেখান সে তার ইসলামের মধ্যেই মজবুত থাকেন এবং ইসলামকে ত্যাগ করেন না তখন তার মাথার মধ্যে করাত রেখে মাথাকে উপর থেকে নিচ পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলা হয় এবং তাকে শহীদ করে ফেলা হন তারপরেও তিনি ইসলাম ত্যাগ করেন না আহমদুল্লাহ আমরা দেখতে পাই যে বাদশাহ এই পণ্ডিতকে হত্যা করে আর পণ্ডিত সতর্কতার সময়ে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করেন আর দায়ী দেওয়ার কাজকে তিনি উপযুক্তভাবে আঞ্জাম দেন কিন্তু সাহসিকতার সময়ও তিনি পিছিয়ে পড়েননি সাহসিকতার সময় তিনি সাহসিকতা দেখিয়েছেন তিনি চাইলে ইচ্ছাগুলো নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে পারতেন সাময়িক সময়ের জন্য বেঁচে যেতে পারতেন যেটা হয়তো তার জন্য হালালো হতো কিন্তু তিনি ইসলামী মূল্যবোধ বা তৌহিদের যে মূল্যবোধ সেটাকে ধরে রেখেছেন এবং শেষ পর্যন্ত শাহাদাতকেই কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও কবুল করেন রাজা তখন এই পণ্ডিতকে হত্যা করার পরে এই ছেলেকেও হত্যা করার পরিকল্পনা করেন এবং সেনা সৈন্যদেরকে বলেন যে একে পাহাড়ের উপরে নিয়ে ফেলদ সৈন্যরা যখন তাকে পাহাড়ের উপর নিয়ে যাচ্ছিলেন পাহাড়ের উপরে নেওয়ার জন্য যাচ্ছিলেন তখন সেই ছেলে বলেন যে আল্লাহ আপনি আমাকে সেইভাবে সাহায্য করেন যেভাবে আপনার মন চায় সেইভাবে আমাকে এখান থেকে উদ্ধার করেন যেভাবে আমাকে উদ্ধার করতে আপনার মন চায় এক দোয়া যে আল্লাহ আল্লাহ আপনার এবং পাহাড় থেকে প্রত্যেকজন শূন্য পাহাড় থেকে পড়ে মারা যায় অথচ এই ছেলের কিছু হয় না এই ছেলে আবার বাড়ি ফিরে আসেন তখন বাদশা ছেলেকে আবার পাঠিয়ে দেয় আরো কিছু শূন্য দিয়ে আফলে এই সমস্ত বাচ্চাদের কাছে এই সমস্ত সৈন্যরা এক্সপেন্ডেবল এরা একজন মারা গেলে দশজন মারা গেলে এই সমস্ত একইভাবে এই বালক আবার আল্লাহ কাছে দোয়া করেন ইয়া আল্লাহ আপনি আমাকে সেইভাবে সাহায্য করেন যেভাবে আপনার সাহায্য করতে মন চায় অর্থাৎ এদের কাছ থেকে আমাকে সেভাবে উদ্ধার করেন যেভাবে উদ্ধার করতে আপনার মন চায় তো আল্লাহ তালা সমুদ্রের মধ্যে ঝড় তৈরি করলেন এবং ঝড়ের মধ্যে পুরো জাহাজ থেকে পড়ে সমস্ত শৈন্যুদ্র ডুবে মারা যায় এই অবস্থা আল্লাহ বাদশাহ খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং বাদশাহ বিভিন্ন পন্থায় এই ছেলেকে হত্যা করার পরিকল্পনা করেন ছেলে বলেন যে আপনি কখনই আমাকে হত্যা করতে পারবেন না আল্লাহ আলেম যে আল্লাহ তাকে আসলে কোনোভাবে এলহামের মাধ্যমে বা কোনো মাধ্যমে তাকে জানিয়েছিলেন কিনা এই সে বালক ছিলেন ছিল আসলে আহলে কারামা কারামা হচ্ছে গিয়ে নবীদের দ্বারা যে সমস্ত ঘটনা অলৌকিক ঘটনা ঘটে সেটাকে বলে মৌজা আর অন্য ব্যক্তিদের দ্বারা যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটে এই ঘটনাগুলি আসলে মূলত আল্লাহ ঘটান যাদের দ্বারা প্রকাশ করেন এগুলিকে বলে কারামা আর এই বাচ্চা আহলে কারামা ছিলেন যার দ্বারা অলৌকিক ঘটনা প্রকাশ পাচ্ছিল তো এই বাচ্চাকে কিভাবে আল্লাহ তালা জানিয়েছেন এই ব্যাপারে আমাদের কারোই কোনো জ্ঞান নেই কিন্তু বাচ্চা জানতেন এই ছেলে জানতো ছেলে বলে যে আমাকে তুমি কখনোই হত্যা করতে পারবে না আমাকে যদি হত্যা করতে হয় তাহলে তুমি আমাকে গাছের সাথে বাঁধো রাজ্যের সমস্ত মানুষকে হাজির করো এবং তীর নিয়ে আমার কপালে মারো এবং মারার আগে বলো এই বাচ্চার রবের নামে ছুড়লাম একমাত্র এইভাবেই তুমি আমাকে হত্যা করতে পারবা বাচ্চা এত বেশি ডেস্পার ছিলেন যে বাচ্চার সমস্ত শর্তকে মেনে নিয়ে বাচ্চাকে একটা বাঁধেন এবং সমাজের সমস্ত মানুষকে ডেকে নিয়ে আসে এসে বলে যে বাচ্চার রবের নামে বলে তীর ছুঁড়ে মারে তীর ছুঁড়ে মারে আর তীর ছেলের গায়ে লাগে এবং ছেলে ওইখানেই শহীদ হয়ে যায় সমাজের সবাই দেখলেন যারা হাজির ছিলেন তারা দেখলেন যে যেই ছেলেকে কোনোভাবে হত্যা করা যাচ্ছিল না এই ছেলের রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা গিয়েছে নিশ্চয়ই এই ছেলের রব সত্য সঙ্গে সঙ্গে তারা সকলেই ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বাদশার যে অ্যাডভাইজার ছিল সে অ্যাডভাইজার বলে যে আপনি যে জিনিসকে ভয় করেছেন তাই ঘটে গেল আপনি ভয় করেছিলেন যে সবাই আপনার ধর্ম ত্যাগ করবে এই ছেলে যদি বেঁচে থাকে এই ছেলেকে হত্যা করার কারণে তাই ঘটেছে যে আপনি ভয় করেছিলেন অর্থাৎ সবাই আপনার ধর্মকে ত্যাগ করে এই ছেলে ধর্মকে হত্যা করার যে গোপন কৌশল এটা রাজাকে শিখিয়ে দেওয়া এটা আত্মহত্যা না তো আসলে আত্মহত্যা তখন আমরা কোনো কিছুকে বলি যখন কোনো এক কোন ব্যক্তি হতাশার কারণে বা আল্লাহ তাল্লাহার সিদ্ধান্তকে মেনে নিতে না পারার কারণে নিজের মৃত্যুর কারণ ঘটায় তাকে আত্মহত্যা বলা যায় কিন্তু এই ছেলে সে যা করেছে সেইটা হচ্ছে দিনের জন্য সেই এই জন্য করেছে যে যাতে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করতে পারে তাকে যেইভাবে হত্যা করা যায় এইটা যেমন সে আল্লাহ তালা থেকে জেনেছে একইভাবে আল্লাহ তালার মোহাব্বতেই সে আল্লাহ তালার দিকে মানুষকে ঝুঁকে দেওয়ার জন্য এই কাজটা করেছে এখন রাজা দুনাওয়াস প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয় জনগণের উপরে যে এই জনগণ সবাই তার ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই জন্য সে তার সৈন্যবাহিনীকে আদেশ করে বিশাল একটা গর্ত বানাতে এবং সেই গর্তের মধ্যে আগুন জ্বালাতে তারপরে এক একজন করে ধরে তাকে প্রথমে জিজ্ঞাসা করা হয় তুমি কি ইসলাম ধর্ম ত্যাগ করবে কিনা যদি সে ত্যাগ করে তাহলে আগুনে ছেড়ে দিও আর যদি ত্যাগ না করে তাহলে তাকে আগুনে ফেলে দিও প্রত্যেকজন মানুষ ইসলামের উপরে অনর থাকার কারণে তাদেরকে এক এক করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং তারা শহীদ হয়ে গেছিলেন এক বাচ্চা নেওয়া এক মহিলা তাকে যখন ছুড়ে মারা হচ্ছিল তখন ওই বাচ্চার চিন্তায় ওই মহিলা কিছুটা পরিমাণ আহ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তখন ওই বাচ্চা বাচ্চার জবানে শিশু একদম দুধের বাচ্চা যার কথা বলার কথা না তার জবান দিয়ে আল্লাহ কথা বের করে নিয়ে আসে শিশু বাচ্চা বলে যে মা আপনি হকের উপরে আছেন অতএব আপনি চিন্তা করবেন না রসুলাম বলেন যে আহ তিনজন বাচ্চাকে আল্লাহ ছোট জবান দিয়ে কথা বের করে দেন তার মধ্যে এই বাচ্চা একটা এই বাচ্চা একটা তো এইভাবে প্রত্যেকজন ওই গ্রামের প্রত্যেকজন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় একজন ব্যক্তি ওইখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পান এবং তিনি ওইখান থেকে ইয়েমেন থেকে রোমান সম্রাটের কাছে গিয়ে নালিশ করেন বাইদুয়ে অনেকের কাছে মনে হতে পারে যে যারা ইসলামের উপর ইসলামের জন্য দাওয়াত দিলেন ইসলামকে কবুল করলেন এই কবুল করার কারণে পুরা গ্রামের মানুষ সবাই হারিয়ে গেলেন সবাই ইন্তকাল করলেন তো সবাই যদি মারা যায় তাহলে ইসলামের রইলোটা কি আর ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য আর দায়ী কোথায় অথচ আল্লাহ তালা কোরআন পাকে আল্লাহ তালা কোরআন করিমদে বলেছেন আহ আলিক ফাউজুল কাবির এটা হচ্ছে বিজয় শুধু বিজয় না কাবীর শ্রেষ্ঠ বিজয় শ্রেষ্ঠ বিজয় কি করে পারে। এরা না খিলাফা প্রতিষ্ঠা করতে না পেরেছে দিনই কোন মাদারেস প্রতিষ্ঠা করতে সবাই দিনের উপরে মজবুতির কারণে বা অনেকের ভাষায় গোড়ামের কারণে ধ্বংস হয়ে গেছে দুনিয়ার দৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে তাহলে আল্লাহ তালা কেন তাদেরকে শ্রেষ্ঠ কেন আসলে ইসলামের উপরে মজবুত থাকা ইসলামের উপরে টিকে থাকা এটাই হচ্ছে বিজয় সেই শর্ত অনুযায়ী সুমাইয়া রাজে তালানহা বিজয়ী সেই শর্ত অনুযায়ী হামজা রাজে তালানু বিজয়ী যদিও অনেকের কাছে মনে হতে পারে যে দুনিয়ার দৃষ্টিতে তারা পরাজিত কিন্তু আল্লাহর নজরে তারা সবই বিজয়ী जय पर संज्ञा आल्ला मानुष के धर्म बनाना हो पृथिवीत नबी के को मानस के बाचानों धर्म के बिंदुम्रवर्तन करनी आल्लाम बिंदुम्रवर्तन करें बर इसलम के हिफाजत कर বহু নবীকে আল্লাহ তালা জীবন বিসর্জন পর্যন্ত করিয়েছেন এবং সমস্ত মানুষকে কোরবানির উপরে নিয়ে এসেছেন আল্লাহ তালার হুকুমকে মজবুত রাখার জন্য দিন কি জিনিস দিন হচ্ছে আল্লাহ তালার সেট অফ আহকাম অর্ডার তো আল্লাহ তালার কে আল্লাহ তালা সমন্নিত রাখার জন্য বহু নবীকে রক্তাক্ত করেছেন বহু মানুষকে রক্তাক্ত করেছেন এই আমরা এটা থেকে লেসেন পাই যে দিন সর্বাগ্রে এবং দিনের উপরে টিকে থাকা এটাই হচ্ছে মজবুতি এটাই হচ্ছে বিজয় আজকে আমাদের সমাজে দিনের উপরে টিকে থাকার নামে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য দিনের উপরে নিজের গরদানকে বাঁচানোর জন্য দিনের গরদানের উপরে ছুরি চালিয়ে দিতে রাজি দিনকে হেফাজত করার নামে আসলে আমার নিজের মার্কাসকে হেফাজত করতে চাই আমার নিজের মাদারেজ গুলিকে হেফাজত করতে চাই আমার নিজের সংগঠনগুলিকে হেফাজত করতে চাই আমাদের নিজেদের সংগঠনকে হেফাজত করার জন্য ব্যাপারে কম্প্রোমাইজ করি যে এই কথা বললে বা এই কাজ করলে তো আমার সংগঠন আমার আমার প্রতিষ্ঠান হুমকি মুখে পড়বে নিজের প্রতিষ্ঠানকে হেফাজত করার জন্য দিনকে আমরা যে যেকোনরকম ভাবে ধ্বংস করতে সামান্যতম দ্বিধাবোধ করি না ওই একই কথা নিজের গর্দানকে হেফাজত করার জন্য ইসলামের গরদানের উপরে ছুরি চালাতে আমাদের সামান্যতম দ্বিধা হয় না আল্লা তালী থেকে আমাদেরকে হেফাজত করেন যখন ওই লোক রোমান বাদশার কাছে গিয়ে সমস্ত তথ্য জানান রোমান বাদশা বলেন যে দেখো আমরা থেকে অনেক দূরে বরং তুমি কাছে যাও। নাজাসী হচ্ছে গিয়ে হাবাসার বাদশাহ বা বাদশার যে পদে থাকে তাকে নাজ্জাসী বলা হয় ইংলিশ নেগেস বলা হয় তো নাজজাসীর কাছে যাও আমা নাজাসী তোমাকে সাহায্য করবে যেহেতু খ্রিস্টান তো কাছে যখন যাওয়া হয় নাজাসী এই ব্যক্তির সঙ্গে তার সৈন্যবাহিনীকে ইয়ে পাঠান এবং সেনাপতি হিসেবে আরিয়াত একজন সেনাপতিকে ইয়েমেনে পাঠান। আরিয়াত নওয়াজের সাথে যুদ্ধ করেন এবং দু নওয়াজকে পরাজিত করে আর দুনাওয়াস আরিয়াতের হাত থেকে পালিয়ে গিয়ে আত্মহত্যা করে আত্মহত্যা করে এবং তখন আরিয়াত এই অঞ্চলের বাদশাহী গ্রহণ করে আরিয়াত ক্ষমতায় আসে এবং আরিয়াত খ্রিস্টান ধর্ম প্রচার করে আর আরিয়াতের সেনাবাহিনীর মধ্যে একজন সেনাপতি ছিলেন তিনি আরিয়াতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং বিদ্রোহ ঘোষণা করে আর আলাদা হয়ে যায় ইয়েমেনের মধ্যে আর তার নাম হচ্ছে আব্রাহা তার নাম হচ্ছে আব্রাহা এই আব্রাহা সাথে আরিয়াতের বেশ লম্বা সময় থেকে বিভিন্ন রকম কলহ হচ্ছিল তো আরিয়া তাকে প্রস্তাব করে আব্রাহাকে প্রস্তাব করে যে দেখো ভাই নিজেদের মধ্যে কন্দলের কারণে আমরা যদি নিজেদেরকে ধ্বংস করি অন্যরা এটা সুযোগ নিবে কেমন হয় এটা করি যে তুমি আর আমি মল্লযুদ্ধে অংশগ্রহণ করি তুমি আর আমি দ্বৈত যুদ্ধে অংশগ্রহণ করি তুমি আমাকে হত্যা করলে তুমি জয়ী তোমাকে আমি হত্যা করলে আমি জয়ী খামাখা এত বড় সেনাবাহিনীদের মধ্যে যুদ্ধ বাঁধানোর কোনো দরকার নেই আব্রাহা রাজি হয় কিন্তু আব্রাহা তার দলের লোকের সাথে গোপনে একটা পরামর্শ করে নেয় বলে যে আরিয়াতের সাথে যখন আমার ফাইট হবে যদি তুমি দেখো আমি পরাজিত হতে চলছি তখন তুমি আক্রমণ করে বসো আর যদি দেখো যে আমি জয়ী হচ্ছি তাহলে তুমি পিছনে থেক আরিয়াত আরিয়াতের বর্ণনা এসেছে আরিয়াত লম্বা এবং সুঠাম দেহী আর আব্রাহা ছিল খাটো এবং মোটাশোটা প্রকৃতির যার ফলে যুদ্ধের মধ্যে আব্রাহার চেয়ে আরিয়াতের বেশি পাচ্ছিল তো আরিয়াত আরিয়াতের এক কোপে আব্রাহ নাক কেটে যায় নাক কেটে যায় যার ফলে আবরাহাকে বলা হয় আব্রাহা আশরাম আশ্রাম অর্থ হচ্ছে যার নাক কাটা গেছে নাক কাটা তো আব্রাহাকে নাক কাটা আব্রাহা বলা হয় এরা সব ছিল ব্ল্যাক আব্রাহা এবং আরিয়াত এরা ছিল ব্ল্যাক অর্থাৎ এরা মানে হাবাসী এরা হাবাসন তো এরা কে শাসন করেন তো আব্রাহা যখন পরাজিত হতে চলেছে তখন আবরাহার সঙ্গের যে ব্যক্তি ছিলেন এসে আরিয়াতকে হত্যা করে। তো এটা ছিল অন প্রিন্সিপাল এটা বেসিক্যালি ধোকাবাজি কিন্তু ধোকাবাজির জবাব দেওয়ার মতো কিছু আর নাই কারণ আরিয়াত অলরেডি আহ নিহত হয়েছে নিহত হওয়ার কারণে এরপরে আব্রাহা ইয়েমেনের ক্ষমতা আসে ইয়েমেন এ ক্ষমতায় আসে এবং সেদস্তি করে খ্রিশিয়ানিটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এইটা ছিল এক ধরনের প্রতিশোধের মতো যেহেতু ইয়েমেনিরা আগে বলেছিলাম যে ইহুদি ধর্মাবলম্বীও ছিলেন ইমেনিদের মধ্যে আরব ছিলেন তো সবাই এটাকে সহজভাবে মেনে নিয়ে নেই সবচেয়ে বেশি আব্রাহার মধ্যে যেটা আব্রাহা যেটার ব্যাপারে সবচেয়ে বেশি ঈশ্বান্বিত ছিলেন ছিল সেটা হচ্ছে আরব ইয়েদের মধ্যে মক্কার প্রতি বায়তুল্লা বায়ুল্লাহার প্রতি প্রচন্ড পরিমান বায়ুল্লা প্রতি ভালোবাসা ছিল আবরাহা আব্রাহা সাথে প্রতিযোগিতা করার জন্য বা বায়তুল্লাহ বিকল্প হিসাবে তার নিজের এখানে একটা আহ বানাতে চায় ইবাদতের জায়গা বানাতে চায় সেই জন্য সেই পরিকল্পনায় সে ওখানে একটা প্রাসাদ বানায় বা ইবাদতের জায়গা বানায় যেটার নাম আলকুল্লাইস। আলকুল্লাইস ছিল আসলে তার দৃষ্টিতে আরবরা মোটেই এইটার দিকে ধাবিত হচ্ছে না অথচ খুব সাদা মটা একটা ছোট একটা ঘর আপাত দৃষ্টিতে মক্কার কাবার দিকেই মানুষের টান এর মধ্যে আবার এক ব্যক্তির অদ্ভুত কাণ্ড আহ আব্রাহাকে প্রচন্ডভাবে ক্ষিপ্ত করে এই ব্যক্তি আরবের এই ব্যক্তি আসেন এসে আলকুল্লাইস এর ভিতরে ঢুকে রাতের বেলা ঢুকে আলকুল্লাইস এর ভিতরে মল করে আহ পায়খানা করে এই গুলিকে নিয়ে পুরা দেয়ালের মধ্যে লাগিয়ে দেয় কি আজীব আহ প্রচন্ড পরিমাণ খেপে যায় খেপে গিয়ে সে চিন্তা করে যে আহ বায়তুল্লাহকে আমাকে অবশ্যই ভাঙতে হবে তো জন্য সে পুরা সেনাবাহিনীকে নিয়ে বায়তুল্লায় ভাঙার জন্য মক্কার দিকে আগ্রসর হয় আর আব্রাহার শক্তি ছিল প্রচন্ড শক্তি আব্রাহাকে হ্যান্ডেল করার মতো বা আব্রাহাকে কাউন্টার দেওয়ার মতো ওই সময় মক্কার মধ্যে কোনো শক্তি ছিল না তো কিছু পরিমাণ আহ কয়েকজন মানুষ নিয়ে নুফাইল নামে এক ব্যবসায়ী ব্যবসায়ী কাফেলা নুফাইলের নুফাইলের নেতৃত্বে এক ব্যবসায়ী কাফেলা ইয়েমেনের কাছাকাছি অঞ্চলে ছিল যারা এই খবরটা শুনে আব্রাহাকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং পরিণতিতে পরাজিত হয় এবং যুদ্ধবন্দী হিসাবে আব্রাহার বন্দী হয় এই কে বন্দি বন্দি করেই আব্রাহা মক্কার দিকে আগায় মক্কার দিকে আগানোর পথে তাইফ যখন আসে মক্কা এবং ইয়েমেনের অর্থাৎ মক্কা থেকে ইয়েমেন দিকে কিছু দূরেই তাইফ মক্কার কাছাকাছি শহর টাইফের জনগণ যখন আব্রাহাকে সাহায্য করবে প্রতিশ্রুতি দেয় তখন তাদেরকে নিয়ে মক্কার সীমান্তবর্তী আব্রাহ মক্কারবর্তী এবং বিচরণরত উটকে সে নিজের দখলে আনে আর এর মধ্যে প্রায় দুইশো উট বা তিনশো উট ছিল আব্দুল মুতালিফ আব্দুল মুতালিফের মালিকানাধীন আব্দুল মুতালিফ হচ্ছে ফুজুল ইসলামের দাদা আর আব্দুল মোতালেব ছিলেন মক্কার সম্ভ্রান্ত এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের অন্যতম এবং লিডার তিনি হুট করেই আব্রাহার সাথে যাওয়ার মতো অবস্থা ছিল না কারণ আব্রাহা ছিল একটা অঞ্চলের বাদশাহ আর আব্দুল মোতালেব ছিলেন একটা কমের প্রধান তো ফারাকটা অনেক বিস্তর আব্দুল মোতালেফ আবদুল মোত্তালেফ ছিলেন নুফাইলের বন্ধু যে নুফায়েল যুদ্ধবন্দি হিসাবে আব্রাহার বন্দী বন্দিখানায় ছিলেন আর আব্রাহার একজন ইয়া ছিলেন হাতির পরিচালক আব্রাহার যে হাতি বাহিনী এই হাতি বাহিনীর আব্রাহার এই সেনাবাহিনীর সাথে বিশাল হস্তি বাহিনী ছিল ঘোড়ার সাথে উটের সাথে প্রচুর পরিমাণ হাতিও ছিল এই হাতির পরিচালনা করার জন্য আব্রাহার একজন পাইলট অফ দ্য এলিফেন্ট ছিল উনাইস নামে একজন ব্যক্তি এই হস্তি বাহিনীর যে পরিচালক উনাইস উনাইস সাথে বন্দি নোফাইলের সক্ষতা তৈরি হয় আর এই উনাইসের মাধ্যমে উনাইশের সাহায্যে আব্দুল মোতালেব আব্রাহার সাথে মিটিং সেট করে যেহেতু ছিল নুফাইলের বন্ধু আব্রাহ সাথে দেখা করার জন্য আব্দুল মোতালেব যখন তার কাছে যান তখন আব্রাহা ছিল সিংহাসনে বসা অনেক উঁচু একটা সিংহাসনে বসা আব্দুল মোতালেবের ব্যক্তিত্ব মধ্যে এমন কিছু ছিল আব্দুল মোতালেবের চেহারা চলন বলের মধ্যে এমন কিছু ছিল তার ব্যক্তিত্ব এই পরিমাণ আহ কিছু ছিল যা আব্রাহাকে অস্বস্তির মধ্যে ফেলে দেয় আব্রাহার কাছে অস্বস্তি লাগছিল যে এইরকম একজন ব্যক্তিত্ববান লোকের সামনে লোককে মাটিতে বসিয়ে আব্রাহা সিংহাসনে কথা বলবে এইটা আব্রাহার কাছে ঠিক শোভন লাগছিল না আবার আব্দুল মোত্তালেবকে আব্রাহা তার নিজের সিংহাসনের কাছাকাছি জায়গা উঁচু জায়গাতে নিয়ে বসাবেন এইটাও ঠিক তার কাছে মোনাসে মনে হচ্ছিল না যার ফলে আব্দুল মোতালিবের সম্মান আব্রাহা নিজে সিংহাসন ছেড়ে নিচে বসে আব্দুল মোতালেবের সাথে কথা বলেন আব্দুল মোতালেবকে যখন জিজ্ঞাসা করেন তার আসার উদ্দেশ্য আব্দুল মোতালেব বলেন যে আমার এতগুলি উঠ আপনার দখলে দয়া করে আমার উঠগুলি আমাকে হ্যান্ড করে দেন আবরাহা এত বেশি ডিসাপেড হন এত বেশি আপসেট হয়ে যান বলেন যে আমি तुमारे वंशर सम्मान ध्वस करतेतुल्ला के ध्वस करते तुम्हें तुम्हार उट नहींस्त तुम्हें अनेक बसि उच्च पर्यायि भेवेल मोहाले जवाब दें देखो यो जर मालिकाना अल्लाह तला के दान कर मालिकी अतएव चिंतित और बतुल्लार मालिक आल्ला তিনি তার ঘরকে হেফাজত করবেন অতএব না আব্দুল মোতায়ার তার উটকে নিয়ে মক্কায় ফিরে আসেন এবং ফিরে এসে সবাইকে বলেন যে খবরদার কেউ আক্রমণ চালাব না সবাই পাহাড়ে গিয়ে অবস্থান করো আর তখন সে বায়তুল্লাহ গিলাফ ধরে बेजी कर अब्राह जन तर हस्ती बाहन के पायतुल्लार दिखे अग्रसर कर তখন হাতিগুলি এক পাও নড়তে চায় না যখন হাতিগুলিকে অন্যদিকে যাওয়ার কথা বলে হাতিগুলি নড় চড়ে পড়ে আবার যখনই বাইতল্লার দিকে মুখ করা হয় হাতিগুলি বসে পড়ে হাতিগুলি সামনে এগোতে চায় না আল্লাহ জানেন যে এইগুলি এটা রহস্য কিন্তু কেউ কেউ বর্ণনা করেছেন যে নুফাইল সেই বন্দি দশা থেকে বন্দি সেই বন্দি ওইখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায় পালিয়ে যাওয়ার সময় সে হাতির কানের মধ্যে কানে কানে বলে যায় যে দেখো এটা আল্লাহর ঘর তোমরা খবরদার এই ঘরে আক্রমণ চালাবো না বলে সে পালিয়ে যায় আসলে আল্লাহ তালাই ভালো জানেন যে ঠিক কি কারণে হাতিগুলা বায়তুল্লাহ দেখে আক্রমণ করার জন্য আগ্রহ দেখাচ্ছিল না বাচ্ছিল চাচ্ছিল না আল্লাহ তালাও তার সৈন্যবাহিনীকে পাঠিয়ে দেয় আব্রাহাকে ধ্বংস করার জন্য এবং আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তালাও তার সৈন্যবাহিনীকে পাঠিয়ে দেয় যে সৈন্যবাহিনী সম্পর্কে আমাদের কারও কোনো ধারণা নেই আল্লাহ তালা কখনো পানিকে তার সৈন্যবাহিনী হিসেবে ব্যবহার করেন আল্লাহ কখনো পিঁপড়াকে তার সৈন্যবাহিনী হিসাবে ব্যবহার করেন আল্লাহ তালা কখনো বাতাসকে তার সৈন্যবাহিনী হিসাবে ব্যবহার করেন ওমা আল্লাহ তালা ছাড়া তার সৈন্যবাহিনীকে কেউ জানে না আল্লাহ তালা ছাড়া তার সৈন্যবাহিনীকে কেউ জানে না আল্লাহ তালা তার সৈন্যবাহিনী পাঠালেন আবাবিল পাখি আবাবিল পাখি আপনারা ছিলেন নিশ্চয়ই ছোট ছোট পাখি চড়ুই পাখির আমাদের দেশে চড়ুই পাখি আছে চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি এই পাখির মুখের মধ্যে নিক্ষেপ করা শুরু করে এবং এগুলি কাজ করে হাতি থেকে শুরু করে বাহিনী যার উপরে পড়ে তারাই ধ্বংস হয়ে যায় আর আব্রাহার পুরা বাহিনী পুরা বাহিনীকে আল্লাহ তালা মাটির সাথে ধুলিশ্বাত করে দেন এবং এই ঘটনাকে আল্লাহ তালা মধ্যে উপস্থাপন করেছেন এই বছরই রসলামের জন্ম গ্রহণ করেছেন ইনশাল আগামী দিন আমরা আরো বিস্তারিত আলোচনা করব আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে রসু আসলামের সিরাকে উপস্থাপন করার যে প্রচেষ্টা এটাকে কবুল করেন এবং আপনাদের কষ্ট করে সময় দেওয়াকে আল্লাহ তালা কবুল করেন সুভান রব্বি আরব আজ আলমদুল্লাহ